ইনশাল্লাহ শেখ আমরা শুনতে পাচ্ছি আপনি শুরু করতে পারেন জাজ আশিক কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি? স্ট্রাইক আ সেকেন্ড লাইন তো মনে মিউট করা হয়ে গেছে না من يهده الله فلا مضلله ومن يضلل فلا هادية له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليمًا قذيرًا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشهر رمضان <تصفيق> الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহাবুল আলমিন আমাদের কি প্রতি বছরে একটি অত্যন্ত মোবারক বরকত পণ্য রহমত মাস দান করেছেন মানুষকে আয়ু কম দিয়েছেন কিন্তু তাদের সময় আল্লাহ রব আলমে বিভিন্নভাবে বরক দান করেছেন তার একটি দিক হচ্ছে রমজানুল মুবারক প্রতি মাসে প্রতি বছরে এ একটি মাস এই জন্য অনেক সময় পাওয়া তাদের থেকে এগিয়ে যেতে পারবে এই ওম্মত রসুরল্লাহ সালাহের কেয়ামা আমরা সর্বশেষ এসেছি তবে কেমতের দিন সবার আগে থাকব। এই উম্মতের লোক রসুর উল্লাহ সাল্লা সাল্লামের সাথে পিছনে পিছনে সবার আগে থাকবে যদি সত্যিকা রসুল্লাহিসাল্লামের ওম্মত হওয়ার থাকার জন্য চেষ্টা করেছে তারা রসর উল্লাহ সাল্লাহামের সাথে আখেরাতেও থাকার সুযোগ পাবে আর যারা এখানে চেষ্টা করেনি তারা সেখানে সুযোগ পাবে না এ বিষয়টি সবসময় মনে এই জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যেন যথাসাধ্য চেষ্টা করি নবিয়া নিয়ে আসা বিধানের সাথে থাকার জীবনের যাবতীয় ক্ষেত্রে আজকে আমরা কাছি মাহের রমজান মোবারকের দরজায় পৌঁছিয়ে গেছি আর সাতাশে সাবান বা ছাব্বিশ সাবান ছাব্বিশে সাবান চোদ্দশো একচল্লিশে আর ইনশা আল্লাহ তালা আজকে রবিবার চলে যাচ্ছে বা চলে গেল সঙ্গল বুধ বৃহস্পতি জুমাবার ইনশা আল্লাহ তালা শ্যাম হবি যদি এই মাস তিরিশ পুরা হয় তো জুমাবারে হবে আর না হলে তার আগে হয়ে যাবে তাহলে বৃহস্পতিবার অথবা জুমাবারে আমরা প্রথম সিয়াম অবস্থায় থাকবো প্রথম রমজান পাক যদি এই রমজানে আল্লাহ রব্বুল আলমিন আমাদের পাপাচারের কারণে আমাদের সামনে মসজিদের রহমতের দরজা বন্ধ রেখেছেন তবু আল্লাহ রব্বুল আলমিনের রহমত থেকে নিরাশ হওয়ার কিছু নেই যারা ভালো মানুষ তাদের জন্য সব জায়গাকে মসজিদ করেছেন সব জায়গায় আল্লাহ রব আলামিন আছেন এবং তিনি শোনেন সব জায়গায় সুতরাং এই ক্ষেত্রে মনে যখনই দুঃখ ব্যথা আসবে তখন মনকে সান্ত্বনা দিতে হবে যে আমাদের জন্য ভালো দিক রয়েছে যারা দিনের পাবন্দী মসজিদে নিয়মিত যাতায়াত করেছেন সারা বছর অতীতে তারা এই বছরে রমজানে মসজিদে না যেতে পারলে আল্লাহ মসজিদে যাওয়ার পাবেন। রমজান রমজান মাস যখন সামনে এই সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করব। আর এই আমার প্রথম রমজান মাস এবং রমজানের শ্যামকে নিয়ে প্রথম আলোচনা পর্ব আজকে শুরু করছি ইনিশ আল্লাহ তালা ধারাবাহিক চলতে থাকবে আহ মাঝে মধ্যে সপ্তাহে এক বা দুই দিন যেমন ভাইদের সুবিধা হয় জুমে আলোচনা হবে বাকি ইনশা আল্লাহ ফেসবুক লাইভে আলোচনা হবে টাইম টেবিলটা ইনশা আল্লাহ তাল্লাহ আপনারা জানতে পারবেন রমজান মাসি হয়তো সময় পরিবর্তন হতে পারে মানুষের সুবিধা অসুবিধার কারণে সব জায়গায় ভাইদের সাথে যাতে করে আহ হয় সময় এই জন্য তো আমরা আলোচনা মূলত এবার নিয়োগ করেছি শুরু করবো ইনশা আল্লাহ প্রখ্যাত এমাম মহাদেশ ফিহ আহ আল ও সাইম রহমতুল্লের প্রসিদ্ধ একটি কিতাব রয়েছে শুধুমাত্র এই সিয়াম এবং রমজান সম্পর্কে সেই কিতাবের নাম হচ্ছে মজালেস ও শাহরের রহমান মজাল শাহরের রহমদান রমজান মাসের বিভিন্ন মজলিস ত্রিশ দিনের ত্রিশটি মজলিস তিনি আলোচনা করেছেন তার সাথে আলোচনা করব আর আল্লাহ তালা ভাই বোনদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো বিশ্বাস করে রমজান এবং শ্যাম সম্পর্কে শুরু করার আগে মনে রাখবেন যে যে এবাদতটি আমরা করতে যাব তার আগে শিখা জ্ঞান অর্জন করা খরচল্লাহ মুসলিম এলম হাসিল করা এখানে এলম বলতে যেখানে কোরআন সন্না এলমের কথা বলা হয়েছে সেখানে ইলমে কথা বলা হয়েছে যে এলমে স্যার শরিয়তের এলমের মাধ্যমে দিনের জ্ঞানের মাধ্যমে আল্লাহকে জানা যেতে পারে আল্লাহর দিনকে জানা যেতে পারে জানা আল্লাহুল এলমে দিনের জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহ উল্লে মুসলিম প্রত্যেক মুসলিমের উপর সে নর হোক অথবা নামি হোক দিনের জ্ঞান অর্জন করা ফরজ আমলের আগে এল আমল অর্থাৎ কর্ম কর্ম আমল শুরু করার আগে এলেম হাসিল করতে হবে সলাদ শুরু করার আগে সলাথ সম্পর্কে শুরুকে শেষ পর্যন্ত বিধিবিধান জানতে হবে করণীয় বর্জনীয় জানতে হবে কি বলবেন কি করবেন তাতি কোনটা আগে কোনটা পরে কিভাবে করবেন তা সব জানতে হবে জানা যেমন ফরজ তেমনই সেয়াম সম্পর্কে রমজান মাস আসার আগে প্রত্যেক মুসলিমের জন্য জানা ফরজ যারা আসা হয়েছেন বা এ বছর হচ্ছেন জি হ্যাঁ আল্লাহ রব আমাদের এবং এমন আমল দান করেন যে আমল আল্লাহ রবুল্লাহ কাছে গৃহীত হয় মঞ্জুর হয় আল্লাহ রব্লা সমস্ত রোগ থেকে আমাদেরকে শিফা দান করেন শিফা আহ প্রত্যেক রোগ থেকে বিপদ আপদ থেকে আল্লাহ মুক্ত রাখেন যারা আক্রান্ত তাদেরকে সুস্থ করেন আর যারা এখনো নিরাপদ আছেন তাদেরকে আল্লাহ নিরাপদ রাখেন আলোচনা শুরু করি রমজান মাস সম্পর্কে এই রমজান মাস যে সম্পর্কে পরাণিকারেমেশ্বরের বাপার একটা আয়াত রয়েছে মাহে রমজান সম্পর্কে আর সিয়াম সম্পর্কে বেশ কয়েকটি আয়াত রয়েছে আয়াত গুলি একটি আয়াত শুরুতে লাউ করেছি শাহরুর মাদান করা হয়েছে তাতে যে গুণাগুণ রয়েছে সে সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে এই রমজান মাস হচ্ছে সম্মানিত মাস একটি মহান একটি মৌসম এই মৌসুম হচ্ছে মহাপুরস্কারের মৌসম আল্লাহ রব আলমিন এতে সার্বিক কল্যাণের দরজা সমূহ খুলে দেন আগ্রহীদের জন্য এমন একটি মাস যেটি হচ্ছে বরকতের মাস যেটি আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে অনগ্রহ মাস রহমতের মাস জি আল্লাহর দানের মাস যে যত নিতে পারবুল্লা আলমিনের কাছে জি হ্যাঁ নেঘের দিক থেকে যা চাওয়া পাওয়া মানুষের মনের কামনা বসানো রয়েছে দুনিয়া এবং আখেরাতের ক্ষেত্রে সবকিছু হচ্ছে এই মাহে রমজান একশো পঁচাশি আল্লাহর এ সাত করছেন শাহরুল রমজান এমন একটি মাস আল্লাফি কোরআন যাতে আল কোরআন নাজেল করা হয়েছে যাতে আল কোরআন করা হয়েছে এতটুকু কথা আল্লাহ বলেছেন সাধারণ ভাবে যদি হওয়া শুরু হয়েছে বা পুরো কোরআন করিম আল্লাহ রব্লা মাহফুজ থেকে সুরক্ষিত ফলক থেকে প্রথম আকাশে নামিয়ে দিয়েছেন আর সেখান থেকে ক্রিস্তা জিবাইল আলহ সালাতাম যখন যখন নির্দেশ হয়েছে তখন আসল্লাহামের কাছে কোরআনের ধারাবাহিক ভাবে এই তেইশ বছরে কোরআন হয়েছে এমন একটি মহত্বপূর্ণ মাস এমন একটি ফজিলতের মাস এমন একটি বরকত এবং আল্লাহর রহমতের মাস যে মাসে আল কোরআন নাজেল হয়েছে যে আল কোরআন হচ্ছে নূর অসংখ্য মানুষের অন্তরকে জীবনকে জীবনের বিভিন্ন দিক আল্লাহ আলোকিত করেছেন মোন্বর করেছেন বহু মানুষ এবং জিনকে আল্লাহ রবুল আলমিন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে এসেছেন বিভ্রান্তি অনেক রয়েছে সমস্ত বিভ্রান্তি থেকে মুক্ত করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন কেরিমের মাধ্যমে যে কোরআন এই রমজান মাসে নাজেল করেছেন আল্লাহ রব্বুল আলামিন এটি কি যেমন তেমন কথা হইলো যে আল্লাহর রহমত হয়েছে জাহিলিয়াতের যুগে মক্কার মানুষদের কি অবস্থা ছিল তাদের আকিদার তাদের চরিত্রে তাদের শিরকুফর তাদের বর তার কি অবস্থা ছিল এমন কোন পাপ ছিল না যা তারা প্রকাশ্যে করত না তাহলে মক্কার মতো জায়গার মানুষদের যদি তখন এই অবস্থা থাকে তাহলে সারা বিশ্বের মানবতার কি অবস্থা ছিল মানুষ পশুর চাইতেও নিচে নেমে গেছিল এই সমস্ত মানুষকে হেদায়তের উদ্দেশ্যে আল্লাহ আল কোরআন নাজেল করেছেন যেই সময়টিতে যখন আল্লাহর রহমতে দৃষ্টি পড়েছে মানব জাতির অবশ্যই ছিল এই রমজান মাস খোদ আল্লিন নাস এই কোরআন নাজেল কার উদ্দেশ্য হচ্ছে মানবজাতিকে জাতিকে হেদায়ত করা মানবজাতিকে সঠিক পদ দেখানো কোরআনের উদ্দেশ্য একটি কথা আল্লাহ বলে দিয়েছেন কোরআন কেন আল্লাহ নাজুক করেছেন সমস্ত মানবতাকে সঠিক পদ দেখানোর জন্য হুদাল্লী নাস তাদের থেকে যারা উপকৃত হয়েছে লাভবান হয়েছে তারা হচ্ছে মুতাক্ষিন সুতরাং সুরে বা কার সুর তালা হচ্ছে হুদল্লী মুক্তিন যেহেতু তারাই লাভবান আর সমস্ত মানবতার জন্য আল্লাহ দিক নির্দেশনা করেছেন হ্যাঁ আসমানি সিলেবাস পাঠিয়েছেন কিন্তু তারা যেহেতু লাভবান হয়নি সেই জন্য কখনো কখনো তাদেরকে আল্লাহ আউট করে দিয়েছেন আর সবার উদ্দেশ্যে যেহেতু সবাই তাদের থেকে লাভবান হতে পারে একটু চেষ্টা করলে একটু মনোযোগ হইলে সেজন্য হুদাল্লী নাসও বলেছে। ও ভাই এনাথিম্যাল হুদা আবার কেউ বলতে পারে হয়তো যেমন বিদাতি আলিম সমাজের এই শিক্ষা যে কোরআন বোঝাটা চারটি কথা নাই কোরআন যেমন তেমন লোকের বোঝার বিষয় নাই এতগুলি এলেমের দরকার কোরআন কি পড়বে কোরআন কি পড়বে হাদিস কি বুঝবে আল্লাহ ভাই এ নাতে মেনালু হুদা সুস্পষ্ট হেদায়ত রয়েছে কোরআনের যে হেদায়ত রয়েছে কোরআন থেকে যে হেদায়ত পাওয়া যায় সেটা একেবারেই স্পষ্ট কোনো অস্পষ্টকতা নেই কোনো ঝামেলা নেই বুঝতে ওয়াল ফুরখান এবং কোরআন হচ্ছে হক আর বাতিলের মাঝে পার্থক্যকারী ফোরখান এই জন্য কোরআন আরেকটি না কোরআন ভালো মন্দর মাঝে পার্থক্য করতে পারে কোরআনারী হলে আপনি ভালো হয়ে যাবেন আর কোরআন এর আদর্শ ছেড়ে অন্যদিকে গেলে আপনি বাতিল পন্থী হয়ে যাবেন এর মাধ্যমে চিহ্নিত হবে যারা কোরআনের অনুসারী তারা হচ্ছে আহলুল হক আহ অনুসারী আর কোরআন এর ব্যাখ্যা হচ্ছে রসকুল্লা সাল সন্না আর যারা কোরআন সোনার অনুসারী নয় তারা হচ্ছে আহলে বাতিল এমন একটি মাস যাতে যেমন রয়েছে রহমত কেমন রয়েছে আল্লাহ রব্লা ক্ষমা এবং তাতে রয়েছে ভাগ করার যে হাদিসটি রয়েছে ওয়া শাহরুন আউ্লা রহমাতুন ওয়াউসাদ মাফেরাত ও আখের ঈদকিন্নার কারণ বক্তারা এই রমজান মাসে এই হাদিসটি খুব শোনাবে আর আমরা ছোট কাল থেকে শুনেছি খোজাইমা এই হাদিসটি রয়েছে যে এই মাস তিন ভাগেটি ভক্ত তার প্রথম হচ্ছে রহমত আর তারপরে দ্বিতীয় দশক হচ্ছে আর শেষ দশক হচ্ছে ইত কমিনা নার জাহান্ন থেকে ছাড় প্রাথী বা মুক্তির ঘোষণা তো এভাবে ভাগ করার হাদিসটি শহীদ নয় সুতরাং আমরা বলবো পুরো রমজানই হচ্ছে রহমতে পুরো রমজানে আল্লাহ রহমত হয় এবং পুরো রমজানে আল্লাহ ক্ষমা করেন এবং পুরো রমজানে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন যেমন অন্য রয়েছে আল্লাহ রাবুল আলমেন প্রতি রাতে রমজান মাসের অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে আজাদ করেন মুক্ত করেন আর এটি শুধু বিশেষ সময় বা শেষ দশকে নাই উল্লাহ প্রতি রাতে প্রত্যেক রমজানের রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্ন থেকে দান করেন আলোচনা মূলত এই রমজান মাসের ফজিলত ইনশা আল্লাহ দ্বিতীয় আলোচনা আমাদের থাকবে আহ শেয়ামের ফজিলত স্পেশালি রমজান মাসের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে যে প্রসিদ্ধ হাদিসটি সহিব খারি মুসলিম রয়েছে অন্য অন্য হাদিসের গ্রন্থে রয়েছে আবু হরে রোজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন যে কালী সাল আলিমী করিমসালাম বলেছেন এটা হচ্ছে আর তখন দরজা দরজাগুলি খুলে দেওয়া হয় সুখান জাননাতে দরজা খুলে দেওয়া হয় যে এগারো মাস জাননাতে দরজা বন্ধ থাকে খোলা থাকে না জি যখন দরজা খোলা থাকে তখন সেখানে প্রবেশ করা সহজ হয়ে যায় এবং সবাই প্রবেশ করার সাহস করতে পারে দরজা খোলা থাকে তাহলে হ্যাঁ এই জন্য অধিকাংশ লোক এগারো মাস তাদের হেমথাইনে জান্নাতে যাওয়ার তারা শৈতানকে সুযোগ দিয়ে দেয় শয়তান তাদেরকে নিয়ে চলে যায় জাহান্দাগের দিকে অক্ষান্তরে যখন রমজান মাসে দরজা জান্নাতে খোলা থাকে তখন জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যায় দেখা যায় যে মুসলিম সমাজের যারা সারা বছরের খারাপ মানুষ তারাও রমজানের এক মাসে অনেক ভালো হয়ে যায় অনেক ভালো হয়ে যায় বরং অনেক পাপীদেরকে পাপিদেরকে আধানামাজিদেরকে দেখা যায় যারা নামাজের ক্ষেত্রে উদাসীন গা তাদেরকে দেখা যায় যে রমজান মাসে তারাই আগে ভাগে প্রথম কাতারের দিকে রমজান মাস যখন আসে ফুটে হাত আবু না জানাতের দরজা সমূহ খুলে দেওয়া এটি হচ্ছে প্রসিদ্ধ হাদিস কিন্তু আরো দুটো বাক্য দিয়ে হাদিস রয়েছে হাদিস একটু আমি এইভাবে বর্ণনা করলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে জি হ্যাঁ আরেকটি হাদিস রয়েছে যেটা সহিব হারিতে রয়েছে ফুততিহাত আবু আবুসামাই আকাশের দরজা সময় খুলে দেওয়া হয় তাহলে এখান থেকে আরেকটি জিনিস জানলাম যে দরজা খোলার সাথে সাথে আকাশের দরজা খুলে দেওয়া হয় আর আকাশের দরজা খুলে দেওয়া হয় তার মানে বান্দা নেক আমল ওপরে উঠে আর ওপর থেকে আল্লাহ রাবুল আলমিনের বিনা হিসাবে রহমত বর্ষিত হয় আল্লাহর অনুগ্রহ নেমে আসে আল্লাহর পক্ষতে বরকত নেমে আসে আকাশের দরজা খুলে দেওয়া হয় জি এ হাদিস জানলাম তৃতীয় হাদিস রয়েছে সাহি মুসলিমের ত্রিমিতে ফতিহাত আবু আবুর রহমা যখন রমজান মাস আসে তখন রহমতের দরজা খুলে দেওয়া হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় তাহলে হাদিস আমরা তিনটি বাক্যে পেলাম ফতিহাত আবু আবুল জান্না জানাতের দরজা খুলে দেওয়া হয় আকাশে দরজা খুলে দেওয়া হয় রমজান মাসে আর রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয় এখান থেকে আরেকটি কথা বলব সেটা হচ্ছে রহমতের দরজা খুলে দেওয়া সামনে রেখে আল্লাহ সেটা পার্থে হ্যাঁ ধর্মীয় দিনই রহমত হইতে পারে আল্লাহ আর একবারে দুনিয়াবি পার্থিব রহমত হতে পারে সুতরাং এই সময়ে যে বিশ্বে করোনা ভাইরাসের মহামারী ছেড়ে গেছে বিস্তার লাভ করেছে প্রতিটি আহ মোহাল্লায় মহাল্লায় প্রতিটি জায়গায় যায় আধিপত্য কায়ে করে ফেলেছে এই আল্লাহ ক্ষুদ্র সেনাবাহিনীর সামনে সারা বিশ্ব অসহায় দেখা দিচ্ছে সুফানি আমরা এখানে একটি নেঘাল নেব অর্থাৎ শুভ লক্ষণ নেব। এবং আল্লাহ সম্পর্কে আল্লাহ রবুল আলমিনের রব সম্পর্কে আল্লাহ রবুল আলমিনের আহ রহমত সম্পর্কে আল্লাহ রব আর দয়ামায়া সম্পর্কে আমরা বিল্লাহ যেটা বলে সুধারণা রাখবো সেটা কি সেটা হচ্ছে আল্লাহর রহমতের দরাজা খোলা হয় সেটা যেমন দিনী রহমত তেমন পার্থিব রহমত সেটা যেমন আহ আখেরাতে পারলৌকিক রহমত তেমনি। রহমত পার্থিব আর পার্থিব রহমত যখন আল্লাহ দেবেন আমাদেরকে রমজান মাসে তো আল্লাহর কাছে কি আমরা আশা রাখতে পারি না এবং আমাদেরকে আশা রাখা উচিত হবে না যে আল্লাহর রহমতে দরজা রমজান মাসে খোলা হবে ইনশা আল্লাহ তালা মুসলিমার ওপর থেকে মানব জাতির ওপর থেকে করোনার ভাইরাস রমজান আসলে এনশা আল্লাহ চলে যাবে আল্লাহর কাছে এটাই ইয়িনের সাথে আমরা আশা রাখবো ইনশাল্লাহ বলে আশা রাখবো কিন্তু ইনশাআল্লাহ সন্দেহমূলক নয় বরং তাহলে আর ওরা বলেন যে ইনশাল্লাহ দুই রকম একটা হচ্ছে যে ইনশাল্লাহ ভাই আপনাকে আমি তার মানে সন্দেহমূলক চেষ্টা করবো আর আল্লাহ চাইলে দেবো জি আরেকটা হচ্ছে তাহা নিশ্চিত দেবো কিন্তু আল্লাহর নাম নিয়ে বললাম নিশ্চিত কাজটি করবো আমি জি যে কাজটিতে কোনো সন্দেহ নেই সেই কাজটি অবশ্যই করবো হ্যাঁ যেমন আমি আহ সল্লা সময় হয়েছে আমি সালাত ইনশাল এখন যাবো কিন্তু ইনশাআল্লা মানে সন্দেহ আমি যাবো ইনশাল তো আমরা কি এখানে আল্লাহ রাব্দুল আলমের রহমতের আশা রাখতে পারি না যে রমজানের যখন শুরু হবে এ যা যা যখন রমজান মাস আসবে ফুক্তিহাত আবু আবুর রহমা রহমতের দরজা খুলে দেওয়া হবে সুতরাং করোনা ভাইরাস হচ্ছে আল্লাহব ক্রোধের বহিপ্রকাশ করোনা ভাইরাস হচ্ছে আল্লাহ থেকে পানিশ গকে ক্রোধ কে শাস্তি কে আল্লাহ রহমতে রূপান্তরিত করবেন এবং এই বালামসিবত আল্লাহ মানবজাতির উপর থেকে উঠিয়ে নেবেন মুসলিম স্বস্তি দান করবেন তাদেরকে রহমত দিয়ে ঢেকে নেবেন আল্লাহ আমাদের এই মনের কামনা বাসনা কবুল করেন আমাদের এই করেন দু মোমিন আল্লাহ এই দুয়া খালেসন্দরে রমজানের আগে বেশি বেশি করার যেন তৌফিক দান করেন যে আল্লাহ তোমার নবী কার সাল্লাহিসাল্লাম যেহেতু বলেছেন যে রমজান মাস আসলে রহমতের দরজা খুলে খুলে দেওয়া হয় সুতরাং তুমি রহমতের সার্বিক দিক থেকে দরজা খুলে দাও আমাদের বালামসিব তুমি দূর করে দাও এই করোনার ভাইরাস মহামারী তুমি দূর করে দাও এবং আমাদের কি আল্লাহ সুস্থতা দান করো নিরাপত্তা দান করো আমাদের সার্বিক জীবনে সুখ শান্তি দান করো আমাদের জন্য দিন দুনিয়া সমস্ত কল্যাণ রহমতের দরজা খুলে দাও যেমন মসজিদের রহমতের দরজা তুমি খুলে দাও তেমনি আমাদের কাজকর্মে রুজি রোজগারের রহমতের দরজা আমাদের খুলে দাও আমিনীল্লাহালাম বলছেন অগর লেখাটা বগন না আর জাহান নামে দরজা বন্ধ করে দেওয়া হয় আর জাহান নামে দরজা বন্ধ করে দেওয়া হয়তোলা বদ্ধ করে দেওয়া শয়তানকে বেঁধে হয় শয়তানকে বন্দি করে দেওয়া হয় এখানে শুধু শয়াতিন বলা হয়েছে অন্য যে বলা জিন জি। জিনতাড়িত জিন মরদুত যেগুলো তার মানে যেগুলো যাতে আমরা ইস্তেহাজা করে থাকি কারাতড়িত শান হচ্ছে জিন মারদুদ বিতাড়িত এবং যারা বদমাস জিন যারা অবাধ্য এবং যারা মানবজাতির ক্ষয়ক্ষতি করে থাকে মমিন বান্দার দিন ক্ষতি করার চেষ্টা করে প্রয়াস চালায় জিনদেরকে এইরকম বেঁধে দেওয়া হয় এটা তো দরজা খুলে দেওয়া হয় এজন্য খোলা হয় যে মানুষ বেশি পরিমাণে নেক আমল করে দেখেন কত নেক আমল গুলি রমজান মাসে হয় যেগুলি অন্য মাসে সাধারণত হয় না যেমন এটা একটা দিক যারা নে কামল করবে তাদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যে জাহনাতে দরজা খুলে দেওয়া হয় জাহান নামে দরজা বন্ধ করে দেয় কারণ গুনাগারের সংখ্যা পাপের সংখ্যা কমে আসে জি বেঁধে দেওয়া হয় যাতে করে শৈতান এগারো মাস যেভাবে মানব জাতিকে বিভ্রান্ত করে পাপে ডুবিয়ে দেয় সেইভাবে সক্ষম না হয় কিন্তু যারা এগারো মাস শয়তানের গোলামি করেছে তারা এই এক মাস যদিও শয়তানকে শেকলা বদ্ধ করে দেওয়া হয় বেঁধে তারপরেও ওই ভাবেই চলতে থাকে কারণ এগারো মাসের বদ থেকে অধিকাংশই মুক্ত হতে পারে না যার ফলে রমজান মাসে অনেক খারাপ লোক মুসলিম সমাজে দেখা যায় বেশ কিছু হাদিস রয়েছে এই রমজানের ফজিরত সম্পর্কে যেই হাদিস গুলি জয়ীফ নয় আর আমরা জঈফ হাদিস পেশ করবো না আর যদি কখনো পেশ করি তাহলে আমরা শনাক্ত করে দেবো আর সতর্ক সাবধান করে দেওয়ার চেষ্টা করব। কারণ জয়ীফ হাদিস বর্ণনা করে নীরব থাকা জায়জ না। একটি মাস্লা মনে রাখেন দুর্বল হাদিস অথেন্টিক যেগুলো নয় সেই সব হাদিস পেশ করে নীরব থেকে গেলাম আর বয়ান করে চলে গেলাম এটা কোনো মুসলিমের জন্য কোনো আলমের জন্য জায়গ নাই আর এইরকম জাল হাদিস জেনে শুনে বর্ণনা করা হারাম জাল হাদিস বর্ণনা করে হারাম আর যদি বর্ণনা করেন তো উদ্দেশ্য থাকতে হবে সতর্ক সাবধান করা সতর্ক সাবধান করা কিছু জয়ীফ হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস মুসনায়দ আহমদে আবাহন থেকে বর্ণিত রয়েছে যাতে পাঁচটি বৈশিষ্ট্য রমজান মাসে রয়েছে যা বর্ণনা করা হয়েছে হাদিসটি হাদিসটি এবং বাইহাকির কিতাব রয়েছে হাদিসটি টি কিন্তু আর মুসনেদ আহমদেও রয়েছে কিন্তু হাদিসের মূল যে বিষয়বস্তু তার অধিকাংশ অন্যান্য শহীদ হাদিস তারা আমার হয় সুগন্ধি হয় আতর হয় তার চাইতে বেশি পবিত্র এবং প্রিয় দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করা সেটা হচ্ছে মালায়েকা কেরেস্তা সারা দিন। যারা সাইমের রোজাদা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সন্ধ্যা পর্যন্ত ইফতার করা পর্যন্ত তৃতীয় যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ প্রতিদিন জান্নাতকে সাজান সুসজ্জিত করেন আর বলেন বলেন্দারা শীঘ্রই আহ দুনিয়া থেকে আমার কাছে আসবে আর আসার পরে তারা এই জান্নাত লাভ করবে তাদের জন্য সাজানো হচ্ছে চার নম্বরে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তাতে সেটা হচ্ছে বিতাড়িত তোসফাদ মারাদাত করা হয় যে পাপ করতে পারতো নম্বরে যে বৈশিষ্ট রমজান মাস উল্লেখ করা হয়েছে তা হচ্ছে ওয়ুক ফারুল্লাহি লাইলা রমজান মাসের শেষ রাত যেটি বা তিরিশের যে রাত সেই রাতে রোজাদার যারা যারা আল্লাহর হক আদাই করলো ঠিকভাবে ভাবে রমজান মাসে আহ পাঁচাত্তর সালের পাবন্দি করলো সেয়াম পালন করলো তারপরে সন্ন্যতাম সেটাও যথাসাধে করলো নেক আমলে অংশ পুরোপুরি হেফাজত করলো হারাম নাজাজ থেকে নিজেকে মাছিয়ে রাখল। তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় তখন সুর উল্লাহ সাহাকে সাহাবিদে জিজ্ঞাসা করেছি আহি আল্লাহুল কাদের সেটা কি কদরের রাতের কথা বলছেন বলছেন না কদরের রাত তো আলাদা ফজিলত রাখে কিন্তু এখানে এখানেমালা হচ্ছে যেকোনো আহ কর্মচারী যখন কাজ করে দিনের শেষে দিন মজুর যারা করে দিনের শেষে বেতন পায় জি হ্যাঁ যে সারাদিন কাজ করলো তার প্রতিদান বেতন পেয়ে যায় ঠিক তেমনই বান্দা যখন রমজান মাস গোটাটা নে কামল করলো শেষ রাতে তাদেরকে তার প্রতিদান দেওয়া হয় এই হাদিসের অধিকাংশ তারা প্রমাণিত কিন্তু আলোচনা করে আলোচনা শেষ করবো তা হচ্ছে যে আল্লাহ রব আলমীর এই রমজান মাসে তার বান্দাদের উপর অনগ্রহ করেছেন তিন দিক থেকে তিনটি দিক রয়েছে এই তিনটি দিক আমাদেরকে মনে রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রথম যে দিকটি রয়েছে সেটা হচ্ছে আল্লাহ রব আলীন এই মাহে রমজানে বেশ কিছু প্রদান করেছেন তারিমে হোক অথবা সরুল্লাহাম সন্ন্যে হোক বেশ কিছু এবাদত বন্দীর বিধান রয়েছে ফরোজ অথবা সন্ন্যত মুস্তাহী যেমন সেয়াম ফরোজ আহ আর এই এইরকমই অনেক নেক আমল ইনশা আল্লাহ একটি আলোচনা থাকবে আমাদের রমজান মাসে যে নেক আমল বিশেষ ভাবনা করতে পারি আর আলোচনা আমার এই মর্মে আছে রমজান মাসের নেক আমল বা শত আমল সম্পর্কে দশের বেশি আমল আর সে আমলে দরজাগুলি রয়েছে নেক দরজা রয়েছে যেগুলি দিয়ে আপনি প্রবেশ করতে পারেন তো আল্লাহ রাবুল আলমিন যে এই বিধি বিধান দিয়েছেন এটি আল্লাহ রাবুল আর বড় অনুগ্রহ কারণ যদি রমজান মাস আসত রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন কোরআন মাস রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস তো যে বিষয়টি বলছিলাম যে আল্লাহ করেছেন তার মর্যাদা উঁচা হয় যারা আমলকারী তাদের এবং তারা মহাপুরস্কার আল্লাহর পক্ষ থেকে লাভ করতে পারবে যার মাধ্যমে দুনিয়ায় এবং আখেরাতে সুখী হতে পারবে আল্লাহর রব্বুল যে ওহি নাজিল করেছেন এই রমজান মাস সংক্রান্ত বিধি বেধানার ক্ষেত্রে আর যার মাধ্যমে আমরা রমজান মাসের অনেক নেক আমল পেয়েছি এটি আল্লাহর পক্ষ থেকে বড় একটি অনগ্রহ যা মানব জাতিকে আল্লাহ দান করেছেন আর বিশেষভাবে উপকৃত যারা মুসলিম ভাই দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আল্লাহাবুল আলমিন বহু মমিন আল্লাহবুল আলমিন এই মাহের রমজানের নেক আমলের শক্তি সামর্থ্য দিয়েছেন তৌফিক প্রথমটি ছিল আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধিবিধানের প্রণয়ন আল্লাহ এই শরীয়ত দান করেছেন তো শরীয়তের মাধ্যমে আমরা জ্ঞান পেলাম যে রমজান মাসে অনেক কিছু আমরা লাভ করতে পারি দ্বিতীয় যে বিষয়টি যে এখন মন মানসিকতা তৈরি করা রমজান মাসে অনেক নেক আমল করার তৌফিক শক্তি সামর্থ্য মানসিক শারীরিক শক্তি মানসিক শক্তি ইমানি শক্তি তারপরে পারিপার্শ্বিক শক্তি কারণ অনেকে চিন্তা করুন একজন মানুষ পবিত্র জায়গায় আহ মসজিদে সবসময় থাকে একজন মানুষ মাকাতুল মুকারী আল্লাহর ঘরের প্রতিবেশি যার উল্লাহ একজন লোক মসজিদ নবীর পাশে থাকে আরেকজন লোক কোথায় দূরে থাকে একজন লোক মসজিদের অমুসলিম পরিবেশে থাকে সমান কি তাহলে এটা হচ্ছে আল্লাহ তফিক তো আল্লাহর তারপরে অনেকে হতভাগা আছে মসজিদের কাছে মাকাতুর মকার থাকে মদিনা মনোয়ারে থাকে কিন্তু হতভাগা বেদিন বেনামাজি পাপি পাপে ডুবি আছে রমজান মাস চলে গেল আসলো আর গেল না অতভাগ আমার দুধ হয়ে গেল ওর চাইতে অনেক দূরে যারা আছে কিন্তু আল্লাহ তাদেরকে ইমানই তফিক দিয়েছেন তাহলে এই সার্বিক দিক থেকে যে আল্লাহ তৌফিক দান করেছেন আমাদেরকে আর যেসব ভাই বোনদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন রমজান মাসে নে কামলের এটি আল্লাহর পক্ষ থেকে বড় দ্বিতীয় অনুগ্রহ যদি আল্লাহই সাহায্য না করতেন আর এই তৌফিক না দিতেন তাহলে আমাদের পক্ষে তা সম্ভব ছিল না আমাদের ভাই বেড়া ধর আত্মীয় আছে যারা পাপের জীবনযাপন করছে ডানে বামে অনেকে বাস করছে প্রতিবেশী অনেকে জীবন জীবনযাপন করছে দুনিয়ার সুখ অনেক পেয়েছে খনিকের জীবনে কিন্তু দিনের ক্ষেত্রে বঞ্চিত মাহরুম আলহামদুলিল্লাহ যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ যে আফাহান ইমান খালা কথা দিলাম মুসলিম হয়ে তোমার কাছে এসছে সে অনুগ্রহ প্রকাশ করছে যে আমি অনেক বড় কাজ করে দিয়েছি আমি অনেক উপকার করেছি আর আসুল আমি মুসলিম হয়েছি আর এটা ইসলাম আর মুসলিমের উপকার করনি আর তুমি তোমার রসুলের উপকার করেনি আল্লাহর কোন উপকার কুল্লাহ করেনি ইসলাম তাম তোমাদের ইসলাম গ্রহণ বা তোমাদের ইসলামের পাবন্দ করে আল্লাহর উপর অনুগ্রহ করেছ এই কথা বলিও না এটা ভুল কথা বারিল্লাহন্য আলি কুম বরং আল্লাহ তোমাদের উপর এহসান করেছেন অনগ্রহ করেছেন এটি আল্লাহর এহসান আনহাদ ইমান যে তোমাদেরকে আল্লাহ ইমানের রাস্তা দেখিয়েছেন আমাকে আপনাকে যদি মুসলিম পরিবারে আল্লাহ সৃষ্টি না করতেন যদি আল্লাহ প্রতিকূল পরিবেশে রাখতেন আমাকে যদি দিনের জ্ঞান না দিতেন দিনের প্রতি আমল করার মতো মন মেজাজ না দিতেন দিনই পরিবেশ আল্লাহ না দিতেন তাহলে কোথা থেকে আমি পেতাম তো বাড়ি ইহিয়াম আলিক আল্লাহর বড় এহসান তোমাদের রয়েছে আনহাদুল ইমান ইনকুন্ত তোমার যদি সত্যবাদী হওয়া একটু চিন্তা করে দেখো যে আল্লাহ তোমাদেরকে ইমানের রাস্তা দেখিয়েছেন তো আল্লাহ আমাদের ইমান এবং কামলের রাস্তা দেখেছেন আগে থেকে প্রস্তুত হয়েছে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে যে রমজান মাসে এই করব এই করব এই কামল করবো এই আমার জীবনে আলহামদুলিল্লাহ আবার একটি রমজান পেলাম তো এটি আল্লাহ রেহসান মানসিকতা এবং সার্বিক দিক থেকে তৌফিক এটি আল্লাহ রেহসান তৃতীয় যে বিষয়টি আর সেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে আল্লা রবুল্লা আলমিনে তৌফিকের পরে আল্লাহর আলমিন যে রমজান মাসে নে কামল করলে এত মহা মহাপুরস্কার দিবেন বা দিয়ে থাকেন এটিও আল্লাহ অনুগ্রহ যদি আল্লাহ না দিতেন অন্য অন্য মাসে যে ফজিলত আছে সেটাই তুমি পাবে হ্যাঁ তাহলে করার কিছু ছিল না তাহলে করার কিছুই ছিল না তাহলে আল্লাহ রবুল্লা আলমিন যে রমজান মাসের এবাদত বন্দীগের ওপর স্পেশালি যে আল্লাহ বহু গুনে পুরস্কার দিয়ে থাকেন বহু গুনে বর্ধিত করে নেকি দিয়ে থাকেন এটি আল্লাহর বড় জি এসানো যে হাদিস আজকে সে হাদিস কুদ্সি নিয়ে আসছে না কিন্তু সেদিকে ইঙ্গিতটা করি কারণ এই বিষয়ের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে যে একটি নেকি করলে আল্লাহানা তুমি আসারে আমস আলিয়া দশ গুণ হয় আর দশগুণ সেটা সাতশোতে চলে যে এলাস সাতশো পর্যন্ত যায় আর এলাকা আর সেটা অনেকের জন্য বহু গুণে সাতশোর উপরে বহু গুণে বর্ধিত হইতে পারে আল্লাহ ভালো জানে কতগুণ পর্যন্ত আল্লাহ কাকে কা আলিম যেমন সরকার দান খেতের ক্ষেত্রে আর জাকাত প্রধানের ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন বর্ণনা করেছেন কোরআনিক রিমিন আল্লাহ রবুল্লা আলমী যে মহা পুরস্কার দিয়ে অনুগ্রহ করেছেন আমাদের এটি আল্লাহর বড় অনুগ্রহ এই তিনটি অনুগ্রহ শেষখানে আলোচনা করে আমার আলোচনা পক্ষ থেকে আমাদের কিসের মাধ্যমে যেসব জীবনের পাপাচার রয়েছে সেগুলি থেকে রবের দিকে ফিরে আসার মাধ্যমে তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে নেকির দিকে ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে ক্ষেত্রে অগ্রগামী হওয়ার মাধ্যমে আল্লাহ কাছাকাছি হওয়ার মাধ্যমে কোরআন করিমের সাথে নিজেকে আরো সম্পৃক্ত করার মাধ্যমে কোরআন তিলাওয়াত কোরআ অর্থ অনুধাবন করা কোরআনী করিম সম্পর্কে গভীর ভাবে ততব্বর করা চিন্তা করা বোঝার চেষ্টা করা এবং কোরআনী কারিমের প্রত্যেকটি কথার উপর আমল করা সেটা কাজে পরিণত করার চেষ্টা করা এবং কোরআন দিকে বিশ্বের সমস্ত মানুষকে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করা আল্লাহ যেন আমাদেরকে এই সার্বিক কল্যাণে তফিক দান করেন সুফহান যারা আমরা লাইনে আছি এখানে তো যারা নতুন লাইনে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আস প্রশ্নত পর্ব শুরু করার পূর্বে আমাদের আহ প্রত্যেকের ফোনের স্ক্রিনের বাটনে যদি আমরা মোর অপশন দেখি যারা আইফোন বা আমরা রেগুলার ফোন ব্যবহার করতেছি মোর অপশনে সময় দিতে পারবো ইনশাল আর যদি হয়তো বেশি প্রশ্ন হয়ে যায় আমরা পরবর্তীতে একদি উইকে আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাল তো আমি শুরুতেই আমাদের যে আছেন আল মামুন কবির ওনার ফোনটাকে আমন আনমিউট করে দিচ্ছে আপনি প্রশ্ন করবেন আপনি প্রশ্ন করতে পারেন ব্রাদার আল মামুন কবির আপনি লাইনে থাকলে আপনি প্রশ্ন করুন বিশেষ করে রমজান মাস এবং শ্যাম সম্পর্কে যদি প্রশ্ন থাকে তাহলে সেটাকে প্রাধান্য দেওয়া হবে আপনার চেষ্টা করেন রমজান মাস সম্পর্কে জানার কারণ সামনে মজলিসের আগে হয়তো রমজান মাস শুরু হয়ে যেতে পারে তো যেগুলো জরুরি বিষয় সেগুলো জিজ্ঞেস করতে পারেন যার যেটা জানার প্রয়োজন আর বাকি অন্যান্য বিষয় অন্য সময়ও জানা যেতে পারেন সামনে আমি শেষবারের মতো আমাদের ব্রাদার আল মামুন কবির ভাইকেল সম্ভবত ওকে আমাদের শেখ রফিকুল হাসান ইনশাআল্লাহ আপনার ফোনটাকে আনমোট করে দিচ্ছে জি আপনি প্রশ্ন করুন কিন্তু এখন যে মহামারীর পরিস্থিতিতে ফরজ নামাজ তো বাড়িতে পড়তে হচ্ছে এই বিষয়ে আপনার সাজেশন করেছিল মান্য তো করেনি নিয়ত আছে তো এতে কাপের নিয়ত করেছিল যদি আহ এই নিয়ত পুরা করা সম্ভব না হয় কার মসজিদ খোলা নাই তবু ইনশা আল্লাহ তালা তার জন্য এটি সুসংবাদ তাকে আল্লাহ ওই এতে কাপড় সবাব দেবেন কিন্তু তাই বলে বাসাতে বাড়িতে এতেকাফ করা চলবে না কারণ কোরআন আল্লাহ যে আয়াতগুলো রয়েছে রমজান শ্যাম সংক্রান্ত বলেছেন তোমরা যখন মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রী স্পর্শ করবে না বা তাদের সংসর্গে যাবে না তো কথা হচ্ছে যেখান থেকে বোঝা যায় যে এতেকাফ আকেফোনা ফিলমাস মসজিদ ছাড়া এতেকাফ হয় না জি করে যেমাইকুম জোরে বলেন মহামারী এবং দার্জার ঢুকতে পারবে না এখানে এতদিন শুনি আসছিলাম এটাই কিন্তু কিছুদিন আগে একটা লিখতে শুনলাম যে ওইখানে একটা শব্দ আছে একটা বিশেষ মহামারীর কথা বলা যে মক্কা মদিনাই লায়াত হলো হা তান ও দাজজাল তাও এবং দাজ্জাল প্রবেশ করবে না তাহলে তাউনটা কি তাও অন্তর্ভুক্ত কি এই করোনার ভাইরাস বা কলেরা বা ডায়রিয়া হ্যাঁ কথা বোঝা গেছে কি তাও না এগুলো তাও নয় তাও হচ্ছে বিশেষ ধরনের আরবি ভাষা তাও হচ্ছে বিশেষ ধরনের প্লেগ বা মহামারী মহামারী যেটা বাংলায় বলছি সেটা আরবি না সেটা আরবি হচ্ছে অবা অবা অবা মানে যে কোনো মহামারী যাতে অনেক লোক মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর তাওন হচ্ছে খাস ধরনের বিশেষ ধরনের আপনার মহামারী যেটা মাঝে মধ্যে হয়ে থাকে আর সেটা আরেকটি আরেকটি হাতিস আমি মেনশন করেছি সেটা হচ্ছে আঘাত করে মানুষকে তাতে হয়ে থাকে তো ওটা মদিনায় প্রবেশ করবে না ওটা মদিনায় প্রবেশ করবে না সেটা এক ধরনের ফোড়া হয় যা অত্যন্ত যন্ত্রণাদায়ক বেদনাদায়ক হয় কষ্টদায়ক হয় আর তাতে মানুষ খুব বেশি হারে মারা যায় যেমন ওমার রাজিয়া আল্লাহ খেলাফত আমলে সামদেশের দেশের অধিকাংশ লোকই মারা গিয়েছিল জি তাউন মোয়াস বলে যেটা প্রসিদ্ধ রয়েছে সেই তাউন মদিনায় প্রবেশ করবে না কিন্তু করোনা ভাইরাস বা অন্য কিছু হ্যাঁ প্রবেশ করতে পারে অবা হবে মদিনায় অবাধ ছিল তারপরে ওখানে সহিবোখারিতে বেশ কিছু হাদিস রয়েছে আবাকর সিদ্দিক এবং আহ বেলা লজি আল্লাহ তাল আনোহা যখন হিজরত করে আসলেন তখন মদিনা কানাত মদিনা সম্পর্কে বলা হয়েছে কানাত আবাহ আর দিল্লা আল্লাহর জমিনের সবচাইতে বেশি অবার জায়গা ছিল তাহলে বোঝা গেলো যে মদ্দিন আগেও অবাধ ছিল রেসালাম যখন দেখলেন যে মহাজাররা অধিকাংশ এসে অসুস্থ হয়ে যাচ্ছেন এখানকার আবহাওয়া তাদের জন্য অনুকূলে হচ্ছে না দোয়া করেছিলেন যে আল্লাহ মদ্দিনের আবহাওয়া ভালো করে দাও আর এখানকার যে জোয়ারে আক্রান্ত হয়ে যাচ্ছে আমার মহাজের সাহবির ওন কোলহা এল আল জোহফা জোহফাই সেটাকে স্থানান্তরিত করে দাও সেই জোহাই তখন কোন মুসলিম বসবাস করত না যেটা বর্তমান মহামারী মানে আমি ইসলাম আপনার প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করুন জি আপনার ফোনটা আনমিট আছে আপনি প্রশ্ন করেন্লা বলুনুল্লাহ বলেন মিনহাজাম বলছি আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ ভাগ্যবান করে ফেলেছেন জি জি দেখা হলো নাই সামনের ছাদেতে ইম সাদ থাকবে আর পেছনে ছাদে সব মুসল্লিরা থাকবে এইভাবে কি চলবে এখন মাসলা জানে যে তারাবীর বেশি গুরুত্ব না ফর বেশি গুরুত্ব সে তো আমার বলছিস তারা জামাত করাটা ঠিক হবে না যদি মহামারী এই অবস্থায় থাকে ভাইরাস করোনা যদি এই অবস্থায় থাকে তাহলে এটা ঠিক হবে না ওনারা কি চিন্তা ভাবনা করেছেন সাহেব ছাদে পড়বে আজকালকার ভাষা যেটা মেডিকেল ভাষা তো সোশ্যাল ডিস্টেন্স যেটা সামাজিক দূরত্ব বহাল রাখতে বলা হচ্ছে সেটা কি থাকবে থাকবে না তারপরে দেখেন আপনি আপনার পরিবার নিয়ে আছেন নিরাপদ আছেন কিন্তু যখন আর অন্যান্য পরিমানের সদস্যের সাথে মিশবেন হতে পারে তাদের থেকে সেটা সংক্রমণ করে আসতে পারে এই সম্ভাবনা তখন বেড়ে যাবে। মহামারী যতক্ষণ পর্যন্ত আয়ত্তের না আসছে এইভাবে জামাত করাটা ঠিক হবে না খায় তো আমি বাজারের ফোনটা দিয়েছিলাম কারণ অনেক বাজার প্রশ্ন করবেন আছে ইনশাল্লাহ তো আমি পরবর্তী বাজারের ফোন করে দিচ্ছি আপনি প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমার প্রশ্ন যে কোন মানুষ যদি চায় তারা যেমন বাড়িতে বা আরো মানে তাদের এলাকার বাইরে যেগুলো আরকি জমা বদ্ধ নামাজ চারজন ছজন জন এভাবে হচ্ছে যেটা সেই ক্ষেত্রে তারা কিছু নিজের নিজের পরিবারের সদস্যদের নিয়ে জামাত করেন নিরাপদ থাকবেন কারণ আপনার পরিবারের সদস্যরা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা আপনার জানা আছে কিন্তু বিভিন্ন পরিবারের লোকেরা একসাথে যখন হবেন তখন সেখানে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে কথা বুঝতে পারছেন সুতরাং ভাইয়েরা আল্লাহ করুক সবাইকে জিজা কালা খায় তো আমি যার নাম আছে আপনি প্রশ্ন করবেন হাফিজ হয় ও তারা মসজিদে পড়ানোর কথা ছিল আমি নিউ ইয়র্ক থেকে বুঝছি যেহেতু এটা পারবো না বাসায় আমাদের ফ্যামিলি নিয়ে পড়াতে পারবে আমি উত্তরটা পেয়ে গেছি বাড়ি কেউ একটা দুইটা তো ওইটা ওখানে ভাড়া আর কি ওই ওইটা কিভাবে জাকাত দিবো ভাড়ার টাকা অথবা ইনভেস্ট যা হয়েছে এটা না যেটা আপনি বাড়ি কিনে ফেলেছেন তাতে জাকাত লাগবে না বাড়িতে যখন লেগে গেছে স্থাবর কোন সম্পদে জমি জায়গা অথবা বাড়িতে যেটা বিজনেস খাওয়া জমি এইরকম জায়গায় আহ কোন বা এরকম বাড়িতে কোনো আহ জাকাত নেই ওখান থেকে যা উপার্জন হয়ে আসবে ভাড়া যেটা কালেকশন হয়ে আসবে সেটা যদি খেদে বাঁচে বছরে একবার জাকাত দেবে জি ব্রাদার আপনার ফোনটা আনমিউট করা আছে আপনার আইফোন আছে আইফোন আপনার নেম নিয়ে এখানে আপনি প্রশ্ন করুন কেমন আছেন আমি মামুনুর রশিদ অস্ট্রেলিয়া থেকে আমার একটা প্রশ্ন ওই যে হজ উমরা তার ফরজ না নফল হজটা ফরজ ফরজ অসুবিধা নেই ফরজ হোক অথবা নফল হোক যেকোনো এবাদত বন্দেগি আল্লাহ সান্নিধ্য পৌঁছায় বা আল্লাহর নৈকট্ট লাভের মাধ্যম তারা যখন ওই পাহাড়ের গুয়া ফেসে গেছিল প্রত্যেককে নিজে নিজ আমল পেশ করেছিল আল্লাহ এই কাজটি আমি করেছি যদি তোমার সন্তুষ্টি করে থাকি তাহলে আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করো তো এই জন্য নেক আমলের ওসিলা নেওয়া ডাইস তো কেউ যদি হওয়া জুমরা করে এইভাবে যে আমার এই চাই ছেলে আছে বাংলাদেশে দেখেন শরীয়তে কোনো জায়গায় ছাড় আছে কেউ যদি ছাড় না মেনে বলে যে আমি জামাত করবো তাদেরকে আমি নিষেধ করতে যাব না বাধা দেবো না তাদের তাদের তারা যা ভুল করেছে এটাও বলতে যাব না তাদের সেটা হেম্মতের ব্যাপার সাহসের ব্যাপার এবং তাদের তাদের সেটা ব্যাপার কিন্তু আল্লাহ যেখানে আপনাকে ছাড় দিয়েছেন সেই ছাড় গ্রহণ করাটা বাঞ্ছনীয় যেমন আপনি অসুস্থ আছেন আমার বিষয়টা বারো সফরে আছেন সফরে আল্লাহ সেয়াম ছাড় কাজা করার ছাড় ইয়ে দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন যে এখন কাজা করে না ছেড়ে দাও পরে রোজাটা রেখে নিও সেয়ামটা পালন করে নিও কিন্তু যদি মনে করেন যে আমি এখানে সফরে আমি রোজাটা রেখে নেব আর প্রচন্ড কষ্ট না হয় হ্যাঁ তো কিন্তু আপনার জন্য যদি কিছু কষ্ট হয় তাহলে আপনার সেখানে রোজানা রেখে পরে রোজাটা রাখালে শ্যাম পালন করলেন এরকম অসুস্থ অবস্থায় যদিও তার বিভিন্ন অবস্থা আছে কখনো অসুস্থ অবস্থায় শ্যাম পালন করলে ঘুনা হয়ে যাবে কখনো জায়জ হবে কিন্তু অনুত্তম হবে আ তো কথা হচ্ছে ঠিক ওই রকমই যারা এখনো নামাজ চালিয়ে যাচ্ছে তাদের সেটি বিষয় এবং তাদের ফতোয়া দেওয়ার অধিকার আছে এবং ফতোয়ার আমল করার অধিকার আছে কখনো এটা ভাববেন না যে আমি যেটা ফতুয়া দিচ্ছি সেটাই হোক বাকিটা বাতিল করছে করুক তারা করতে করুক কিন্তু আপনার যদি এতে আস্থা হয় যে আমার দিনে আল্লাহ যখন ছাড় দিয়েছেন আর আমার এতে নিরাপত্তা রয়েছে যে আমি বাসাতে সলা তাদের করব তাহলে আপনি কেন জামাতে যাবেন যাবেন না এই এই উদ্দেশ্যে সৌদি আরবে আলহামদুলিল্লাহ মসজিদ গুলি বন্ধ করা হয়েছে যাতে করে ব্যাপক আকারে ছড়িয়ে না যায় এই করোনার ভাইরাস যেমন অন্য দেশ দেশে ছড়িয়েছে ইটালি স্পেন আর অন্য অন্য জায়গায় ছড়িয়েছে বা অন্যান্য দেশে আমার প্রয়োজন নেই আপনাদের ওখানেও তো কথা হচ্ছে যে যেভাবে ছড়িয়ে পড়েছে এটা যদি হইতো তাহলে যে শত্রুগুলি আছে যে শত্রুগুলি আছে সৌদি আরব তারা কি বলতো যে সৌদি আরব হ্যাঁ ব্যর্থ কারণ বলছেন আল্লাহামদুলিল্লাহ ওদেরকে দুশ্মন হাসার আল্লাহ শত্রু যারা তারা তো সমালোচনা করবে যে না কেন যারা বেদাত চরমপন্থী যারা শিয়ার আফেজি পন্থী তারা শত্রুতা করতেই থাকবে আল্লাহ হেফাজত করুক আল্লাহ মুসলিমদের হেফাজত করল এবং সৌদি আরবের অলমাদের ফতুয়াই হচ্ছে সঠিক আর কেউ যদি মনে করে যে আমার অন্য কোন ফোন করবো সেটা তাদের বিষয় আসসালামাইকুম আমার দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হলো যারা এখানে সরকারি কাজ করে তাদের একটা একটা অংশ প্রতি সপ্তাহে ওই ফান্ডের সাথে আবার আমাদের কাছ থেকে যে টাকাটা নেই সেই টাকার সাথে সরকার আবার ইন্টারেস্ট করে আবারকে ঐটা দেয় না ওই অ্যাকাউন্টে জমাই থাকে আমাদের রিটায়ারমেন্ট ফান্ডে সেই ইন্টারেস্টটা টা কি করবো এক সময় যখন রিটায়ার করব তখন আমাদেরকে দিবে ওইটা কি নেওয়া জায়েজ কি না যারা চাকরি করেন্ট কি দিচ্ছে না দিচ্ছে সরকার যা দিচ্ছে আপনার যাই আপনার আগামী ভবিষ্যৎ নিরাপত্তার জন্য যে ভবিষ্যতে যেন অসহায় না হয়ে পড়েন সেই জন্য আপনাকে আপনা কিছু কেটে রাখা আর এটা মৃত্যু বরণ মৃত্যু আসে তাইলে ফ্যামিলি তারা একটা সেটা কি সরকার সরকার এই অনুদান দিচ্ছে যাতে করে তা সেই পরিবারটা একবারে ভেঙে না পড়ে বাহমতুল্লাহ আবরকাত জোরে বলেন উত্তরটা জিজ্ঞেস করছে আর কি তারাবিনা বাসার থেকে এটা কি নামাজ অনলাইনে পড়তে পারবে কিনা কোন তার <laughs> <laughs> আপনি নামাজ পড়তে পারেন বিশেষ করে সন্ন্যত নাহ কোরআন দেখে পড়তে পারবেন আয় সালিয়ালা স্বাধীনকে তো দাস ছিলেন জাকুয়ান জি তিনি এমামত করতেন কোরআন দেখে আসসালাম তিনটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন রমজানের রোজা শুরু হওয়ার কতদিন আগে আমাদেরকে শরিক হইতে বলছে এখন ওই জুমার কি আমরা পাবো নাকি যদি শরিক হই আর তৃতীয় প্রশ্ন এক প্রথম প্রশ্ন ছিল আপনার যে রমজান মাসের রোজা শুরু হওয়ার কতদিন আগে রমজান শুরু হওয়ার কতদিন আগে শ্যাম নফল শ্যাম ছাড়তে পারবেন বা রাখতে পারবেন কতদিন পর্যন্ত রাখতে পারবেন হাদিস আছে রোজা মাসে হাদিস আছে রমজানের একদিন দুই দিন আগে তোমরা শ্যাম রাখিও না তার মানে উনত্রিশ ত্রিশ এই দিনগুলিতে শ্যাম রাখবেন না এটা একেবারে নিষেধ আর যে হাদিস আছে যে যখন নিঃফেসবান পনেরো সাবান পার হয়ে যাবে তখন রোজা রাখিও না হাদিসটি ওই সত্তরাং পনেরো সাবানের পরেও রোজা রাখা যেতে পারে বিশ পঁচিশ অসুবিধা নাই আর যাদের অভ্যাস আছে বৃহস্পতি জুমা সম বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন শ্যাম পালনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে জুমার সলা তাদের করেছেন লাইভে নাকি ফেসবুকে আর কি জুমার খুদ্ শুধু খুদবা ফাঁকেছেন জি শোনা না আমরা হারামের খুঁত বসুনছি ঠিক আছে কিন্তু জুমার সালাদ পড়া চলবে না জুমার সালাদ বাসাতে হয় না বাসাতে জুমার সালাদ হবে না আর দুই নম্বর কথা কারো একটু অনুসরণ করবেন দূর থেকে সেটাও হয় না জি জোহর সালাদ পড়বেন আর খুঁজবা যে কোনো জায়গায় খুঁজবো আপনাকে ভালো লাগে কিছু বলেন রমজান মাসে কেউ যদি ইন্তকাল করেন তাহলে তার বিশেষ ফজিলতের এমন কোনো হাদিস নেই দলিল যখন নেই তখন আমরা কোন বিশেষ ফজিলত বানিয়ে বলবো না কারণ আমাদেরকে দলিল দিয়ে কথা বলতে হবে তবে একটি দিক আছে সেটা হচ্ছে হুসনুল খাতেমা বা শেষ অবস্থাটা ভালো হওয়া জিম আমল বিটি মানুষের শেষ আমলটার বেশি গুরুত্ব রয়েছে একজন মানুষ শ্যাম অবস্থায় যদি মারা যায় দিনে অথবা রমজানের রাতে মারা যায় সেটাও মোবারক সময় তাহলে তার জন্য এটা একটা শুভ লক্ষণ ভালো লক্ষণ যে ভালো সময়ে ভালো আমলের মাধ্যমে মধ্যে মারা গেল যেমন একটা লোক যদি কেউ সালাত অবস্থায় মারা যায় কোরআলা অবস্থায় মারা যায় বুঝছেন শ্যাম অবস্থায় মারা মারা যায় যায়। হজ করতে এসে ঠিক রমজানের সিয়াম অবস্থায় ছিল অথবা রাত্রে বজবন্দি করছে মারা গেল নেকির অবস্থায় মারা গেল ভালো কখনান্তর আরেকজন গোনহার অবস্থায় মারা যাচ্ছে লক্ষণ খারাপ তো এতটুকু বলা যাবে যে শেষ অবস্থাটা তার ভালো যেটা একটা লক্ষণ যে সে ভালো বাড় হলে জি আলহামদুল্লাহ ভাই বলেন জি আমার কোন কথায় দেখা করুন আল্লাহ রাখল ফি বারাকাল কোথায় থাকেন এই যে ভাই নিউওকেস শেক ভুলে গেছেন মোহাম্মদ ভাই আল্লাহ হেফাজত রাখুক আল্লাহ নিরাপদ সুস্থ রাখুক জাযাকাল্লাহ খায় সবাইকে আপনার জাযাকাল্লাহ খায় তো ইনশাআল্লাহ এখন প্রশ্ন করবেন আল মামুন কবির আপনি ফোনটা অনmute করে দিচ্ছেন সবাই আপনি প্রশ্ন করুন শায়খ আসসালামু আলাইকুম আসসালামু বলছিলাম আমরা এখন যে করোনা যে বিপদের মধ্যে আছি এবং সব মিলায়ে খুব মানে চিন্তা টেনশন এবং পাপালের আমাদের যে বর্তমানে যে মহামারীটা হয়েছে বা সেই কারণে সামনে যে রোজা আছে ক্ষেত্রে গোনামাফের জন্য কি আমল বেশি বেশি করতে পারি এবং করলে আমরা সেখান থেকে নাজাত পাবো এবং হকের পথে চলতে পারবো আসলে এই সময় কি করা উচিত প্রথম কথা যে মমিন মানুষ টেনশন করবে না কারণ টেনশনে ক্ষতি আছে লাভ নেই আর বেশি টেনশন করাটা প্রতি আস্থা ইমানে দুর্বলতার লক্ষণ আল্লাহর যে পক্ষ থেকে যে চূড়ান্ত ফেসলা তকদিরের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা এবং তকদিরের প্রতি ইমানের ক্ষেত্রে দুর্বলতার লক্ষণ সুতরাং একজন মানুষ সবসময় যথাসাধ্য টেনশন মুক্ত থাকার চেষ্টা করবে যে আমরা সবাই আল্লাহর আমরা সবাই আল্লাহর আল্লাহ আমাদেরকে সাময়িকের জন্য পাঠিয়েছে আল্লাহর কাছে না মরলেও আমাকে আপনাকে এই লাইন ধরে আছি যেতে হবে এটা সবসময় মনে রাখতে হবে দুনিয়ার লোভ লালসা কমে নিয়ে আসতে হবে যে কাজটি করতে হবে এই ক্ষেত্রে বলছিলেন যে কি কাজ করবো কি আমল করবো ফরজ আমলের চাইতে গুরুত্বপূর্ণ আমলা কিছু হইতে পারে না হাদিসে কদসিত রয়েছে সুতরাংতে সুতরাং ফরজ আমলে যেন ঘাটতি না থাকে পাঁচ অক্ট ফরজ সলাতে আর মসজিদে যাওয়ার সুযোগ থাকলে জামাত সহকারের সলাথে তারপরে টাইম মতো সলাতে আদায়ী করা রমজান মাসের শ্যামের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে জি ইত্যাদি এই যে ফরজ ফরজ হেজাব মা বন্ধের জন্য হিজাব ফরজ সুতরাং এই ফরজের হেফাজতের ক্ষেত্রে এগুলি সবচাইতে গুরুত্বপূর্ণ এই বাজার একজন বোনের জন্য কোরআন তেলাওতের চাইতে বাসায় বসে বসে তেলাওত করে আর পর্দা করেন না কাজের সময় আবার পর্দা করে না না না এর চাইতে অনেক ভালো যে কোরআন তেলাওয়া কম করে কারণ হেজাব করা ফরজ আর কোরআন তেল করা শুননাথ মুস্তাহাবস্তাহাব নাকির কাজ কোরআন তেলাওত না করে কেউ যদি কোরআনের অনুসারী হয় বেশি তেলাওতের সময় করতে পারে না কিন্তু কোরআনের অনুসারী মাসা কোরআনই জীবন মাসা তার জন্য কিন্তু শুধু কোরআন খুব আর এদিকে পর্দাও নেই আর তারপরে হারামে কাবিরা গোনা হয় তাহলে তো লাভ হবে না কথা হচ্ছে যে যেই কাজটা প্রথম করতেও সেটা হচ্ছে যত যতগুলি ফরজ বিধান আছে সবগুলি নিয়মিত আদায় করতে হবে যতগুলি কাবিরা গোনা আছে সবগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করতে আপনার ইনকাম সোর্স যেন হারাম না থাকে জি হ্যাঁ সুদ ঘুষ বেমানি আত্মসাতের হক নষ্ট করা ধার নিয়ে না দেওয়া আর হারাম রোজগার হ্যাঁ যেন না থাকে আর তারপরে চোখের হারাম কানের হারাম হাতের পায়ের হারাম এগুলো বন্ধ করুন অবৈধ সম্পর্ক বন্ধ করুন সমস্ত হারাম থেকে মুক্ত হন ফরজ অজেবগুলি আদায় করুন ঠিক আর তারপরে তখন সন্ন্যত নফল বাড়ান তার মধ্যে একটি হচ্ছে তাহার জুত পড়েন দোয়া করেন জি এইভাবে আমল করবেন কিন্তু আগে ফরজ ফরজের হেফাজত করা পাবন্দি করা আর হারাম কাবিরা থেকে বেঁচে থাকা তারপরে অন্যান্য আমুল করবেন জি আল্লাহ যেন তফিক রাখেন দুইটা প্রশ্ন ছিল একটা প্রশ্ন আমি আনসার পাইছি একটা প্রশ্ন হলো দেখেন আপনার ওপর লোন আছে আপনার ক্যাশের জাকাত দেবেন না এটা চলবে না আপনার কাছে আপনার মালিকানাতে যে সম্পদ আছে টাকার আকারে অথবা স্বর্ণ গোল্ড আকারে আপনার সিলভার চাঁদের আকারে এগুলোতে আপনি ব্যবসায়ী সামগ্রী ব্যবসা রেখেছেন সে বিল্ডিং আপনি বিল্ডিং ব্যবসা করেন রিয়েল ইস্টেটের ব্যবসা করেন না আপনি বরং আপনি ওখান থেকে ভাড়া আসলে রোজগার চলতে আছে এগুলোর জাকাত লাগবে না তো যে বিষয়টি বলছি যে না এটা চলবে এই ফর্মুলা নেই আপনি তাহলে পেমেন্ট করে দেন আপনার হাত খালি করে দেন বেশ জাকাত লাগবে না বছর পুরা হওয়ার আগে আপনি হাত খালি করে দেন জাকাত লাগবে না কিন্তু আপনার কাছে যখন সম্পদ আছে অবশ্যই জাকাত লাগবে জাকাতলাগবে যারা লাইনে এই মুহূর্তে আমরা অ্যাপের মাধ্যমে আছি তাদেরই প্রশ্ন উত্তর নেওয়া হবে আর যারা অডিওতে আছেন তাদের প্রশ্ন উত্তর নেওয়া সম্ভব হবে না আর আমি রিকোয়েস্ট করব আমরা ব্রাদারদের কে বলবো আমি কনফারেন্স শেষে আমাকে আমার প্রশ্ন হইলো আমি যখন নামাজ পড়ি আমার মেয়েটা খুবই ডিস্টার্ব করে কাঁধে আমি কি করবো কত বয়সের বয়স্ক তো জি আচ্ছা আর যদি না থাকে তো কোলে নিয়েও সলা তাদের করা যাবে কাঁধে নিয়ে সলা তাদের করা যাবে নবীশালাম করেছেন নবীলামের নাতিন ও মামা জাইনবরাজি আল্লাহ বড় মেয়েকে ও মামা কে কাঁধে নিয়ে え صل اتا দেই করতেন যখন সিজদায় যেতেন তখন পাশে রেখে দিতেন আবার উঠিয়ে নিতেন দড়ি জি যারা ক্লা খা প্রশ্ন করবেন Redmi আপনি প্রশ্ন করুন আপনার আইকনে আছে আসসালামু বলেন আসসালামু পরে এরপরে গেল ভুলের ক্ষেত্রে তাই না শুনছেন নাট এ প্রবলেম জি তাই বলছে হ্যাঁ তো ওনার প্রশ্ন বুঝেছি যে ওই হানফি মজাহের লোকেরা দুই শেষদা দুই দুই সালামের মাঝখানে সাহসেসদা করে এটা ভুল তো আহ তো এই যে সাহস সাজদাটা ওরা একটা ডান দিকে সালাম ফেরার পরে করে আর করার পরে তারপরে তখন আবার তাশাহুদ পড়ে তো এটা তাসাহুদ সম্পর্কে যে হাদিস রয়েছে জাইফ আর যেটা দুই সালামের মাঝখানে এক সালাম ফরজ ডান দিকে সালাম ফিরা ফরজ তাহলে ওরা বলছে যে ডান দিকে সালাম ফিরা ফরজ যখন আরে হয়ে গেছে তো বাকি বামদিকে সালাম ফিরা তো মুস্তাহ সন্নাথ তো ওইটা না করে এখন আমরা ই আর কি সহসিলা করব সেই জন্য সহসিলা ওইভাবে করে জি আর না হলে প্রশ্ন করবেন আছে আইফোন আপনি প্রশ্ন করুন আবার দুইটা প্রশ্ন ছিল একটা প্রশ্নের আনসার আমি পাইছি আমি তো আমি কোনো নাকি আমি টাকা রাখতে পারবো না যদি বাড়িতে রাখা হয় তাহলে রাখতে পারবেন নিরাপত্তার জন্য রাখতে পারবেন না না এখন প্রশ্ন করবেন এম ডি মামুনুর রশিদ আপনি প্রশ্ন করুন অনেকে বলতেছে এই ভাইরাসের ব্যাপারে যে এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা গজব তো এই গজব দ্বারা আক্রান্ত হবে খারাপ লোকেরা তো নির্দোষ মুসলমানরা কেন আক্রান্ত হচ্ছে যখন আল্লাহর পক্ষ থেকে সাজা শাস্তি আসে তখন সবাইকে সামিল করে বেছে বেছে আসে না কথা বোঝা গেছে পাশাপাশি বাড়ি আপনি ভালো মানুষ আর আরেকজন খারাপ মানুষ খারাপ মানুষের আজাব আসবে আর আপনার আসবে না এর এরকমটা হয় না জি এটা হচ্ছে আল্লাহ নীতিমালা আর তারপরে হাদিসা আছে শহীদ হবে ভালো মানুষদের জন্য মর্যাদা উঁচা হবে গোনা মাফ হবে তারা নেকি পাবে শাহাদাতের মর্যাদা পাবে আর খারাপদের জন্য আজাব জি এখন প্রশ্ন করবেন মোহাম্মদ কে আপনি প্রশ্ন অংশ সেই ক্ষেত্রে আমরা কি তাহ করতে হবে কি আমাদের ইচ্ছা থাকে তাহলে আমি কি করব তারাবি আর তাহাজুদ লাইল কিয়ম রমাদান আর সলাত এই পাঁচটি নাম একই সলাতের তারাবি আরহাদেশ দেবন্দের অলামাদের উক্তি উল্লেখ করা হয়েছে 10 জনের বেশি যারা বলেছেন যে তারাবি আর তাহাজুদ একই সলাতের বিভিন্ন নাম বোঝা গেছে আর সাহাজুদ মানে ঘুম ত্যাগ করে সলাত আদায় করা আর তারাবি মানে লম্বা দুই দুই দুই করে লম্বা পড়ার পরে চার রেকাত পরে একটু বিরতি দেওয়া সেই জন্য তার নামকরণ হয়েছে তারাবি আর রাতে পড়া হয় সেজন্য সেটা তা সলাত উল্লাইল আর করে করা লাইল রমজান মাসে গুরুত্ব দিয়ে আরো বেশি পড়া হয় জামাত সহকারে সেই জন্য ক্যামের রমদান জি একই নামাজের বিভিন্ন নামগুলো নাম গুলো আর রমজান মাসে তাহলে খোলাসা কথা হচ্ছে রমজান মাসে আলাদা আপনি হাজুত পড়ুন এটা কি সুন্দর করে বলবেন এটা কি সুন্দর করেও পড়বেন সেটা এসার পরেও পড়তে পারেন শেষ রাতও পড়তে পারেন তো সেই ক্ষেত্রে ঈদের প্রেয়ারের যে খুদবাটা আছে সেটা কি আমাদের পড়তে হবে নাকি শুধু দুই রাখা খুদবা নেই খুদবা নেই খুদবা নাই আপনি ঈদের ঈদের দুই রাখা সলাত নেবেন আপনার ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে শুধু সলাত কেমন আছেন আমার প্রশ্ন হলো আমি নিউ থেকে তো আমি তো একটা কোম্পানিতে কাজ করি তো কাজ করার জন্য শুক্রবারে আমি জমা করতে পারি না আল্লাহর দোয়া করেন আর চেষ্টা করেন আর সেই কাজ যদি দেখা যায় যে মানে যদি দেখা যায় যে এক দুই সপ্তাহ কখন হয়তো হচ্ছে এমার্জেন্সি কাজে আছেন কিন্তু এমনিতে ওরা ডিউটির সময় ছাড়বে না না ওইরকম কাজ করা না যারা এমার্জেন্সি ডিপার্টমেন্টে চাকরি করছেন মানুষের নিরাপত্তা তাদের ক্ষেত্রে আপনাকে জমা পড়তে দেওয়া হয় না ওইরকম জায়গায় চাকরি করা মুসলিমের জন্য জায়জ নাই দোয়াও করেন চেষ্টা করেন আল্লাহ রুজি খুলবে ইনশা হালাল জায়গায় এখন প্রশ্ন করবেন এম আশরাফুল হক কোম্পানির প্রোডাক্ট আমি কাস্টমারকে না প্রফিট দিবে আপনি আমি কোন আমরা একদম ইনশাআল্লাহ যদি অনেকে লাইনে আছেন তা আমি বলবো যারা প্রশ্ন করবেন বুধবার দিতে পারেন সময় ইনশাল্লাহ সপ্তাহে একদিন থাকবেন না দুই দিন রবিবার থাকবেন সেটা আপনি যদি এখনি বলে দিতেন সাতটা থেকে আমাদের সৌদি আরবের টাইম কিন্তু রমজান মাসে কি টাইম করবেন আগামী সপ্তাহে ঠিক আছে ইনশাআল্লাহ টাইমটা মানে আপনি কি জি কি মানে ঠিক হবে না কারণ দুটো হবে মনে হয় জি ইনশাল্লাহ ওইটা আমাদের জন্য সুবিধা হবে কোন সমস্যা নেই রমজান মাসে যদি বিকেল দুটো অথবা চারটা সমস্যা নেই করেন তো আমাদের চান যারা লাইনে আছেন আপনারা আলোচনা করবেন এই মুহূর্তে প্রশ্ন করবেন আহমাব হোসেন ইনশাআল্লাহ আহমদুল্লাহ শাহেক আমার আম্মা অনেকদিন যাবত অসুস্থ করতে পারেন না আমি মধ্যে কেউ থাকে তাদেরকে দিতে পারবো যাদের অভাব থাকতে হবে খাবার অভাব থাকতে হবে যাদের হাজবেন্ড ছেলেমেয়ে নাই ওরা ছেলেমেয়ের নেই তো না কামরুজামান ভাই আপনি আবার লাইনে এসেছেন যদি প্রশ্ন থাকে সব টাইপের প্রশ্ন করুন সেই ক্ষেত্রে কোন টাকার উপরে জাগাত দেব যে টাকাটা আপনার কাছে আপনি যখন এক বছর পুরা হবে প্রথম যেটা পৌঁছিল মানে আপনাদের তিনশো তিনশো ডলার যদি হয়ে যাবে তারও বেশি আড়াইশো ডলার আড়াইশো ডলার যদি থাকে যেদিন প্রথম হয়েছে আপনার কাছে জমা আর কি সেই দিন থেকে শুরু করে এক বছর যখন পুরা হবে তখন যত টাকা আপনার কাছে থাকবে যেখানে থাকবে বাড়িতে থাক ব্যাংকে থাক বি জি আপনি এখনো আপনার হ্যান্ড্রাইজ আপনার মনে হয় প্রশ্ন না থাকলে আপনাকে আব্দাল হামিদ আব্দুল হামিদ আপনি প্রশ্ন করুন জি হ্যালো আল্লাহ আমার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। জি শেখ আমরা আমার ফোন মনে ডিসকানেক্ট হইছে। একবার হইছে। আজকে ছাড়েন ইনশাআল্লাহ বুধবারই আবার। জি করবেন? আনমোন করা আছে আমি। আর এখানে শেষ করে দিই ইনশাআল্লাহ। শেষ করে দিন শেখ আহ দোয়া করে দিন যাদের প্রশ্ন রয়ে গেল্লাহ পরবর্তী জি আসসালামাইকুম রহমতুল্লাহ শিশান মাই তো যিনি ভাই বোনেরা যারা হয়তো সিরিয়ালি আসেন প্রশ্ন করার জন্য আমাদের সময়ের স্বল্পতার কারণে আপনাদের প্রশ্নগুলো নেওয়া হলো না